আন্না আম্মা আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের অবস্থা ভেদে পর্যায়ক্রমে ছোট বড় নারী পুরুষ আলেম জাহেল সকলের জন্যই প্রয়োজন আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে তথা জিহাদফ্সের বিরুদ্ধে জিহাদ করা আল্লাবুল কাইম রহমাহুল্লাহ তার প্রসিদ্ধ গ্রন্থ জাদুল মাাদে বর্ণনা করেন ইন্না জিহাদ আলা تین نمبر في القلسان এই দাওয়াতের পথে যে সকল বিপদ আপদ আসবে সেক্ষেত্রে বরং নফসের বিরুদ্ধে আমাদের এই জিহাদ মৃত্যু রাগ পর্যন্ত চলতে থাকবে যেমনি ভাবে আল্লাহ সুবাহ কালামে মাজিদ এরশাদ করেছেন তুমি মৃত্যু রাগ পর্যন্ত তোমার রবের ইবাদত করতে থাকো সুতরাং আমরা মৃত্যু রাগ পর্যন্ত এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত জিহাদ করতে থাকব ইনশাআলেরা আজকে আমরা আমাদের এই আলোচনায় সংক্ষিপ্ত কথার বিশদ বিশ্লেষণ করব ইনশাআল্লাহ তিনি নফসের জিহাদের চারটি স্তরের কথা বর্ণনা করেছেন এর মধ্য থেকে প্রথম স্তর হল তা হুদা হৃদায়ত সম্পর্কে জ্ঞান অর্জন করা অর্থাৎ প্রথমেই আপনাকে দিনের জ্ঞান অর্জন করতে হবে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 তারা মাত্র একটি হাদিস সংগ্রহের জন্য মাসের পর মাস সফর করেছেন তারপর সেই হাদিসটি সংগ্রহ করেছেন অথচ আজকে আমাদের সামনে তাদের সংগৃহীত সেই হাদিসের কিতাবগুলো কত বিন্যস্তরূপে রয়েছে কত সুন্দরভাবে রয়েছে কিন্তু সেই কিতাব ফেঁকে এলমর্জনের সদিচ্ছা ও ধৈর্য আমাদের নেই দেখা যায় অনেক মসজিদে আসরের নামাজের পর দশ পনেরো মিনিটের তালিম হয় দিনী বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এই দশ পনেরো মিনিট সময় আমরা ধৈর্য সহকারে নিয়তে সেই মজলিসে বসতে পারি না অথচের জন্য যে ব্যক্তি জ্ঞান জন্য সামান্য পরিমাণ পথ অতিক্রম করে আল্লাহ তালা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন আল্লাহ তালা তার নবীকে জিজ্ঞেস করছেন তার নবীকে প্রশ্ন করছেন হে নবী আপনি বলুন তো যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে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 এমনি ভাবে তাদের যদি আল্লাহর কিতাব ফিরেস্তা ও নবী রাসুলদার সম্পর্কে জিজ্ঞেস করা হয় তাহলে তারা বলবে আমরা জানি না কিয়ামতের আলামত কবরের জীবন পুনরুত্থান দিবস জান্নাত জাহান্নাম সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই এই হল আকিদা সংক্রান্ত ব্যাপারে অধিকাংশের অবস্থা অধিকাংশ মানুষ তো তার প্রতিপালক সম্পর্কেও জানে না আর এই অজ্ঞতার কারণেই মানুষ নিজের অজান্তেই শির কুফুর ও বিদায়াতের মতো ভয়াবহ কাজে লিপ্ত হচ্ছে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 আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পড়াশোনার সময় যেখানে আমরা বুঝব না সেখানেই আমরা আলেমদের স্মরণাপন্ন হব নিজে নিজে মনগড়া ভাবে সিদ্ধান্ত নিব না আল্লাহ আল্লা বলেছেন যদি তোমরা না বোঝো যদি তোমরা না জানো তাহলে আলেমদের কাছে জিজ্ঞেস করে নাও সুতরাং যদি আমরা সংশয়পূর্ণ জায়গাগুলোতে আলেমদের থেকে জিজ্ঞেস করে জেনে নেই তাহলে ইনশাল আমাদের আর বিভ্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে না জিহাদের প্রথম স্তর হচ্ছে দিন জ্ঞান অর্জনের ব্যাপারে প্রবৃত্তির সাথে লড়াই করা ইবুল কাইমুল্লাহ বলেছেন নফসের জিহাদের দ্বিতীয় স্তর হচ্ছে আল্লাহ করেছে সেই অনুযায়ী আমল করা আসলে অনুযায়ী আমল করা এটা অনেক কষ্টকর বিষয় এটা খুব কঠিন বিষয় এর জন্য অনেক মুজাহাদা করতে হয় যেমন আমরা রাসুল সাল আলি হাসাল্লামের অনেক হাদিস জানি কিন্তু এর উপর আমল করি না এর কারণ কি এর কারণ হচ্ছে অলসতা উদাহরণস্বরূপ রাসুম সাল্ল আলী সাল্লামের একটি সুন্নত সম্পর্কে আমরা সকলেই জানি তিনি যখন ঘুমানোর জন্য বিছানায় যেতেন তখন অজু করে পবিত্রতার সাথে ঘুমাতেন তো ঘুমানোর পূর্বে এই সুন্নতটা সম্পর্কে আমরা সকলেই অবগত আছি কিন্তু আমরা কি এই সুন্নতির উপর আমল করি আমরা কি অজুর সহিত পবিত্র হয়ে ঘুমাই না আমরা পবিত্রতার সহিত ঘুমাই না আমরা এই সুন্নতটি পালনের ক্ষেত্রে অলসতা করি অথচ ঘুমানোর পূর্বে অজু করতে মাত্র দু তিন মিনিট সময় লাগে সুতরাং বুঝা যাচ্ছে শুধু জানাই যথেষ্ট নয় বরং এগুলোর উপর আমলের জন্য আমাদের নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে অধিকাংশ হারাম কাজ সম্পর্কে আমরা অবগত আছি আমরা জানি গিবত করা হারাম মিথ্যা বলা হারাম কাউকে গালি দেয়া হারাম হিংসা বিদ্বেষ হারাম ব্যাপারদা মহিলার দিকে দৃষ্টি দেয়া হারাম এই হারাম কাজগুলো সম্পর্কে জানার পরেও দেখা যাচ্ছে আমরা হারাম কাজ জড়িয়ে যাচ্ছি মাত্র জানাই যথেষ্ট নয় এগুলোকে আমলে পরিণত করতে হলে আমাদেরকে নস্তের সাথে যুদ্ধ করতে হবে এমনটা ভাবলে ভুল হবে যে আমি তো অনেক জানি আমি তো অমুক দারুল আলম থেকে সনদ নিয়ে এসেছি আমি তো অমুক ভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছি না ভাই শুধু জানাই যথেষ্ট নয় আমাদের জানাই বিষয়গুলোকে আমলে পরিণত করতে হবে সুননাথ নফল আমলগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্য নিজের নফসের বিরুদ্ধে মুজাহাদা করতে হবে জিহাদ করতে হবে ফজিলত সংক্রান্ত কত হাদিসিত আমরা পড়েছি কিন্তু এগুলো কি আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করেছি যেমন কেয়ামাইল তথা তাহাজুদের ফজিলত সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা কি রাতের বেলায় দশ মিনিটের জন্যও আল্লাহর সামনে দণ্ডায়মান হই না সে সুযোগ আমাদের হয় না কোরআন তেলাওতের ফজিলত সম্পর্কে আমরা জানি কিন্তু দেখা যায় দিনের পর দিন চলে যায় মাসের পর মাস চলে যায় কিন্তু কোরআনকে স্পর্শ করার সুযোগই আমাদের হয় না এমন অনেক ফজিলত সম্পর্কে আমরা জানি অনেক সুনত সম্পর্কে আমরা জানি অনেক আদব ও আখলাক সম্পর্কে আমরা জানি কিন্তু এগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা হয় না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 সে যে এলম অর্জন করেছে সেদিকে মানুষকে আহ্বান করা যখন আমরা এলম অর্জন করলাম এবং এল অনুযায়ী আমল করলাম তখন আমাদের দায়িত্ব হচ্ছে এই দিকে মানুষদেরকে আহ্বান করা কেননা শুধুমাত্র আমরা আমল করব আর মানুষেরা বঞ্চিত থাকবে এটা তো হতে পারে না এটা তো মেনে নেয়া যায় না অনেকে হয়তো বলবেন ভাই আমি কিভাবে দাওয়াত দিব আমি তো দাওয়াত দেওয়ার পদ্ধতি জানি না সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না সুন্দরভাবে মানুষের সামনে কোনো কিছু উপস্থাপন করতে পারি না এখন আমি কি করব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 আপনি কি মানুষকে রাসুলসাল আলী আসতে চান তাহলে বাজার থেকে দৈনন্দিন জীবনের সুন্না সংক্রান্ত ছোট ছোট রিসালাগুলো সংগ্রহ করুন মানুষদের মাঝে বিতরণ করুন এর দ্বারা আপনার দাওয়ার কাজ হয়ে যাবে এভাবে হকপন্থী আলেমদের অডিও ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করুন প্রিয়জনদের এমন প্যানড্রাইভ বা মেমোরি কার্ড হাতিয়া দিন যার মাঝে হকপন্থী আলিমদের আলোচনা ও দার্সগুলো থাকবে প্রিয় ভাই বোন যারা গুছিয়ে কথা বলতে পারে না তারা এভাবেই দাওয়ার কাজ চালিয়ে যেতে পারেন এ ছাড়াও আপনি আপনার পরিবারের মাঝে তালিমের হালাকা চালু রাখুন তাদের নিয়ে নিয়মিত রিয়াহীন থেকে সুন্দর সুন্দর হাদিস পাঠ করুন ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আপনারা ঘরোয়াভাবে আলোচনা পর্যালোচনা করুন তাহলে আপনাদের এম বাড়তে থাকবে এটা আপনাদের দাওয়ার কাজ হবে সুতরাং বোঝা যাচ্ছে কেউ দাওয়াতের কাজ করতে চাইলে দাওয়াতের অনেক পদ্ধতি রয়েছে অনলাইন অফলাইনে অনেকভাবেই মানুষদের দাওয়াত দেয়া যায়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 তখন সে ভেঙে পড়ে হিম্মত হারিয়ে ফেলে অথচ এটা মোটেই উচিত নয় বরং তার জন্য অপরিহার্য হল ধৈর্য ধারণ করা দাওয়াতের পথে অটল অবিচল থাকা আমাদের সালাফরা দিনের পথে অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন কিন্তু তারা ভেঙে পড়েননি ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাহী ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম ইবনে তাইমিয়া রহমাহ তারা প্রত্যেকেই এই দিনের জন্য কারাবরণ করেছেন জুলুম নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু তারা এই কঠিন নির্যাতনের মাঝেও দিনের উপর অটল অবিচল ছিলেন এজন্যই তো আল্লাহ তালা তাদের সম্মানিত করেছেন তাদের ও দাওয়াতের কাছে বরকদান করেছেন তাদের ফেক ও ফতোয়াকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে দিয়েছেন যুগের পর যুগ মানুষেরা তাদের এলম দ্বারা উপকৃত হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে শত জুলুম নির্যাতনের মাঝেও তাদের দিনের উপর অবিচলতা दावतर बिहद कुरबानी चाँचर मोकबाला करतेजयी होते दोटे दो रसुल्लाम कर تقواها وزكيها أنت خير من زكاها أنت والجها ومولاها يا الله أمار أنتوري أبنا رفعي تليدين أبونا أمار أبتاكي پوري شدو كوري دين أبني تو أبني تو حدشن اي أبتار وفي فابك وآخر دعوانا الحمد لله رب العالمين